আবু উমামা হতে বর্ণিত তিনি বলেন এই সব বিজয় এমন সব লোকদের দ্বারা অর্জিত হয়েছিল যাদের তলোয়ার স্বর্ণ বা রৌপ্য খচিত ছিল না বরং তাদের তলোয়ার ছিল উটের গর্দানের চামড়া এবং লৌহ কারুকার্য খচিত